আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহর পথে যাত্রা সিরিজের ষষ্ঠ অধ্যায় ইসলাম ইমান ও ইহসান এই দুনিয়াতে সরল পথ তিনটি স্তর দিয়ে গঠিত হয়েছে ইসলাম ইমান এবং ইহসান যে কেউই আমিত্ব ইসলামের উপর বহাল থাকবে অনন্তকাল আগুনের দহন থেকে সে মুক্তি পাবে এবং সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদিও সে পূর্বে আগুনে শাস্তি ভুগ করবে যে কেউই আমিত্ত ইমানের উপর বহাল থাকবে তাকে আগুন থেকে সম্পূর্ণভাবে নিবৃত করা হবে কারণ ইমানের আলো প্রজ্বলিত অগ্নিশিখাহাকে এমন এক ব্যক্তিতে ধমন করে যে বলা হয় হে মোমিনগণ আপন পথে চলো তোমার আলো আমার অগ্নিশেখাকে ধমন করেছে আহমদের উল্লেখ আছে জাবির হতে বর্ণিত রসল উল্লাহ সল্লাহাল্লাম বলেন এমন কোনো সৎকর্মশীল ব্যক্তি বা গুণাগার নেই যে ছাড়া এতে প্রবেশ করবে না এটা হবে শান্তির উৎস এবং মুমিনদের জন্য শান্তি যেমনটা ইব্রাহিমের ক্ষেত্রে হয়েছিল এমন এক পর্যায়ে যে আগুন নিজেই তার বিরুদ্ধচারণে সোরগোল করে উত্তোলিত হয়েছিল আল্লাহ প্রেমিকেরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছেন ইব্রাহিম আলহি সাল্লামের কাছ থেকে প্রেমিকের আগুন হলো ভালোবাসার অগ্নিশিখা দুজকের প্রচণ্ড উত্তাপ হল সবচেয়ে শীতল অংশ যে কেউ আমিত্য ইহানের স্তরে থাকবে সে আল্লাহর কাছে পৌঁছাবে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন যারা কল্যাণকর কাজ করে তাদের জন্যে আছে কল্যাণ এবং আরও অধিক সুরাই ইউনুস আয়াত ২৬। একটি সহি হাদিসে উল্লেখ আছে যখন জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে হে জান্নাতের অধিবাসী আল্লাহ আপনাদেরকে একটি পদন্নতি করেছেন যা তিনি পূর্ণ করতে চান তারা বলবে সেটা কি তিনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি তিনি কি আমাদের জীবিকা বৃদ্ধি করেন নাই তিনি কি আমাদের জান্নাতের প্রবেশের সম্মতি দান করেন নাই এবং আগুন হতে রক্ষা করেন নাই কাজে তিনি পর্দা সরিয়ে দিবেন এবং তারা তার দিকে তাকাবেন আল্লাহি অল্লাহর কোসম এর থেকে প্রিয় আর কোনো কিছুই তিনি তাদেরকে দিতে পারবেন না এবং এর থেকে আর কোনো কিছুই তাদের দৃষ্টিতে এত সন্তুষ্ট করতে পারবে না এই হলো সংযোজন এরপর তিনি উপরের আয়ারটি করেছেন। জান্নাতে সকল অধিবাসী দৃশ্য দেখতে পাবে কিন্তু তাকে দেখার ক্ষেত্রে নিকটবর্তীতা এবং দেখার সংখ্যার মধ্যে পার্থক্য থাকবে প্রবৃদ্ধির দিনে জান্নাতের সব মানুষ তাকে দেখতে পাবে যা হবে জুমওয়ারবার এবং তাদের মধ্যে অভিজাত যারা তারা দিনে দুইবার আল্লাহর মুখ দর্শন করতে পারবে একবার সকালে এবং একবার সন্ধ্যায় জান্নাতে জনসাধারণের জন্য দিনে দুইবার সংস্থানের ব্যবস্থা করা হয়েছে সকালে এবং সন্ধ্যায় যেহেতু অভিজাতরা সকালে এবং সন্ধ্যায় তাকে দেখতে পান জ্ঞানী ব্যক্তিকে না প্রসাদ প্রিয় আল্লাহর কথা বলে দিতে পারে না নদীর পানি তার তৃষ্ণায় মেটাতে পারে তাদের মধ্যে একজন প্রায়ই বলতেন যখন আমি ক্ষুধার্ত হই তার রিজিক আমার খাদ্য এবং যখন আমি তৃষ্ণার্থ হই তাকে দেখা হলো আমার ইচ্ছা ও পরিতৃপ্তি একজন সৎকর্মশীলকে স্বপ্নে দেখা যায় এবং তাকে দুইজন আলেমের কথা জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন এই সময়ে আমি তাদেরকে আল্লাহর কাছে রেখে এসেছি খাওয়া দাওয়া পানীয় ও সুখ উপভোগের জন্যে তাকে জিজ্ঞাসা করা হয় আপনি তিনি উত্তর দিলেন তিনি জানেন খাদ্যের প্রতি আমার অহনিয়া আছে তাই পরিবর্তে আমাকে তার সাথে দেখা করার অনুমতি দিয়েছে যখন আমি পান করতে চাই তুমি আমার আকন্ড তৃপ্তি আর যখন আমি খাবার চাই তুমি আমার তুষ্টিকর খাবার আহমদে উল্লিখিত হাদিসে আছে ইবনে উমার রাজিউল্লাহ থেকে বর্ণিত রসুলসাল আলহসাল্লাম বলেন জান্নাতের নিম্ন সম্পন্ন অধিবাসী তার রাজকদের কাছের সীমানা থেকে দূরের সীমানা দেখতে সময় লাগবে দুই হাজার বছর এবং সে তার স্ত্রীগণ ও খাদেমদের দেখতে পাবে উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি মহান মুখ মুখদর্শন করবেন দিনে দুইবার ত্রিমিজিতে এই হাদিস বর্ণিত হয়েছে এভাবে যে জান্নাতের নিম্ন মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি তার বাগান স্ত্রীগণ আল্লাহর অনুগ্রহ দাসদাসী এবং গাদিযুক্ত আসন দেখতে পাবে এক হাজার বছর যাত্রা করে তাদের মধ্যে যারা উত্তম তারা সকালে ও সন্ধ্যায় আল্লাহর মুখদর্শন করবেন এরপর রসলসাল আল্লাহ আলাহ সাল্লাম তিলাবত করেন সেদিন কোন কোনো মুখমন্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামা আয়াত বাইশ থেকে তেইশ জারির ইবনে আবদুল্লাহ আল বালি হতে বর্ণিত সোহি হাদিসে এই কারণেই রাসুলসাল্লাহ আলহালাম বলেন বিচার দিবসে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে যেমন তোমরা আকাশে পূর্ণিমার চাঁদ দেখো তোমাদের তাকে দেখতে কষ্ট হবে না অতপর তিনি বলেন তাই যদি তোমরা এমন কোনো পর্যায়ে পরাবত না হও যে সালাত আদায় করতে পারছো না সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে সালাত আদায় করো অতঃপর তিনি নিম্নোক্ত আয়াতটি তিলত করেন তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সুরা কাহাফ আয়াত নম্বর উনচল্লিশ ছয় দশমিক এক সকাল ও সন্ধ্যার সময় জান্নাতে অভিজাতদের জন্য এই দুইটি সময় সংরক্ষিত আছে আল্লাহর সাথে সবশ্রদ্ধা সাক্ষাতের জন্য এবং এই দুনিয়াতে রসুল সাল্লাহ আলহ্লাম এই দুই সময়ের সালাত সংরক্ষণের জন্য অনুপ্রাণিত করেন অতএব যে কেউ দুনিয়াতে এই দুই সময়ের সালাত সবচেয়ে উত্তম পন্থায় আত্মসমর্পিত অবস্থায় হৃদয়ের উপস্থিতিতে এবং সকল আহকামগুলো পালনের মাধ্যমে আদায় করবে আশা করা যায় যে সে তাদের মধ্যে একজন হবে যে জান্নাতে এই দুই সময়ে আল্লাহকে দেখবেন এর চেয়ে বেশি ভালো হয় যদি কেউ এই সময়ে আল্লাহর জিকিরে এবং অন্যান্য ইবাদতকে আঁকড়ে ধরে সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে বান্দা যদি এর সাথে রাতের শেষভাগের যাত্রা শুরু করে তাহলে সে তিনটি সময়ে যাত্রা করল রাতের শেষভাগ সকাল এবং সন্ধ্যা এবং যদি সে সত্যবাদী হয় তাহলে এর দ্বারা অনুষ্ঠিত হবে মহান লক্ষ্যের জন্য কার্য সম্পাদন যেমন আল্লাহতালা বলেন যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে সুরা কমার আয়াত পঞ্চান্ন যে কেউ ধৃঢ়তা ও সততার সাথে তার যাত্রা অনুগত থাকে তার জন্যে সুসংবাদ রয়েছে এবং মমিনদেরকে সুসংবাদ দাও তাদের জন্যে তাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা সুরা ইউনুস আয়াত নাম্বার দুই अतः प्रेमिक सब समय तरह प्रियजन कथा जिज्ञासा करें संश्लिष्ट खबरें अनुसंधान कर जेको छोटो तथ्य टेने वेरिया आसे और भ्रमणर जन से गतिपथ अनुसरण कर पथ ताकि जाए हे अन्या कि आवाब दीते एक काटानो समय मत परम सुख और किचुते ही नहीं सन्धान केवल हमें जो आल्लाहर बूम कथ हारिए रही है बतास मत का छूटे जतम এই সুখ সন্ধানে ছুটে যেতাম যদিও বা তা তারা অতিক্রম করে যেত নিশ্চয় এই উচ্চাকাঙ্ক্ষা উত্তম যার লক্ষ্য হলো আল্লাহ এবং নিশ্চয় তার আত্মা পবিত্র যার প্রিয় হচ্ছেন তিনি আল্লাহ বলেন যারা তাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি আবার্তে ডাকে তাদেরকে তুমি বিতাড়িত করো না সুরা আন আম আয়াত বা অন্য ছয় দুই যারা দুনিয়া আঁকড়ে ধরে এবং যারা আখিরাত আঁকড়ে ধরে একজন মানুষের যোগ্যতা বিচার করা হয় সে কি অন্বেষণ করে তার উপর ভিত্তি করে এমন একজনকে কেউ বিচার করতে পারে না যে আল্লাহকে অন্বেষণ করে কেননা তা অপরিমেয় যে দুনিয়া অন্বেষণ করে সে এত মূল্যহীন যে তাকে বিচার করা যায় না শিবলি রহেমল্লাহ বলেন যে কেউ এই দুনিয়াকে আঁকড়ে ধরবে সে এর অগ্নিশিকা দ্বারা পুরতে থাকবে যতক্ষণ না সে ছাই হয়ে বাতাসে উড়ে যায় যে কেউই আখিরাতকে আঁকড়ে ধরবে সে তার আলো দ্বারা এমনভাবে পুড়তে থাকবে যে সে গুণমান সম্পূর্ণ খাটে স্বর্ণে পরিণত হয় এবং এর দ্বারা উপকৃত হয় যে কেউই আল্লাহকে আঁকড়ে ধরবে সে তাহিদের আলোর দ্বারা ধার্য হবে এবং সে অমূল্য মণিতে পরিণত হবে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তার বৃহত্তমটি হল অন্তর আর ক্ষুদ্রতমটি সময় নিজেই তাকে খুঁজে পায় অস্পৃষ্টে আল শিবলিকে জিজ্ঞাসা করা হল প্রিয়জনের সাথে সাক্ষাৎ করার আগে এমন আর কিছু কি আছে যা কখনো প্রেমিকের সন্তুষ্টি অর্জন করতে পারে নিজের শ্লোক দিয়ে তিনি উত্তর দিয়েছেন ওয়াল্লাহি আল্লাহর কসম যদি তুমি আমায় মুকুট পরিয়ে দিতে সসরস এর মুকুট পূর্বের রাজা আর সম্মুখে হাজির করতে সৃষ্টজীবের ধন সম্পদ আজকের ও গতকালের ধনসম্পদ সম্পদ আমায় বলা হলো কিন্তু তোমার সাথে আমরা একবার দেখা করব না হে প্রভু তোমার সাথে সাক্ষাতেই আমার হৃষ্ট সম্মতি যে কারো মহৎ উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সে একমাত্র আল্লাহ সুবান হওয়া তালাকে খুঁজার মাঝে সন্তুষ্টি খুঁজে পাবে যেমন ইতস্তত আমার প্রত্যেক যাত্রা সকালে ও সন্ধ্যায় আর তোমার জিকিরু আমার জীবনের শ্বাস সতেজ মৃদু হাওয়া আর ভেঙে ফেলার নিস্তব্ধতা তুমি আমার উচ্চ বিলাস আমার সব আমার লক্ষ্য আমার সফলতা হে আমার আশ্রয় উত্তায়ণকর্তা আমায় সংশোধন করে হৃদয়তের পথে রাখো